ফিলিস্তিনে বসবাসকারী মোদের দিনী ভাই ঘরে ঘরে পর্দা নিশি মা বোনেরা রয় ফিলিস ঘরে পর্দা নিশি মা বোনেরা মায়ের কলে শিশু আহাবুকটা পেটে যায় মায়ের কলে শিশু আহা বুকটা পেটে যায় মায়ের কলে শিশু আহা বুকটা যায় ওদের জন্য খোদার কাছে আজাদ ভিক্ষা চাই ফিলিস্তিনে বসবাসকারী মোদের ইসরায়েলিরা মানুষ জাতি নয় তো ওরা জানোয়ারের ছাপ ইহুদি হয় না ইসরায়েলিরা মানুষ জাতি নয়তো ওরা জানোয়ারের ছা। ইহুদি হয়সলিমদের দেখলেই কেন আইন উল্টে যাই ফিলিস্তিনে বসবাসকারী বোধের দিনী ভাই ঘরে ঘরে পর্দা নিশিমা বোনেরা রায় ফিলিস্তিনে বসবাসকারী বোধের দিনই ভাই ঘরে ঘরে পর্দা নিশি মা বোনেরা রায়ের কলের শিশু আহা বুকটা ফেটে যায়। মায়ের কলের শিশু আহা যায়। মায়ের কলের জন্য বসবাসকারী মোদের দিনী ভাই ঘরে ঘরে পর্দা নিশি মা বোনেরা রয় ফিলিস্তিনে বসবাসকারী মোদের দিনী ভাই ঘরে ঘরে পর্দা নিশি মা রয় দুধের শিশুরা দুষ্টু কিশোরেরা অপরাধ কি বলষ্ট কিশোরেরা অপরাধ কি বল ওদের নিষ্পরা কেন বুকটা কারো হুদি হামলাই বুকটা কারো হুদি হামলাই বুকটা হুদি হামলাই ছোট্ট শিশুর মস্ত কোনটা পেটে যাই মায়ের কলের শিশু আহা বুকটা পেটে যায়। মায়ের কলের শিশু আহাবুকটা পেটে যায়। ওদের জন্য খোদার কাছে আজাদ ভিক্ষা চাই ফিলিস্তিনে বসবাসকারী মোদের ভাই ঘরে ঘরে বোনেরা ফিলিস্তিনে বসবাসকারী মোদের ভাই ঘরে ঘরে ভদ্রনারীরা বাইরে থাকে না অন্দরনের সংশোচালাই ওই হায় নারা ভদ্রনারীরা বাইরে থাকে না অন্দরনের সংশোচালাই ওই হায় নারা ভদ্র নারীরা বাইরে থাকে না দেখো হয়ে যায় অনাহারি কত ভাই দেখো তবু তোমার বিচার আসবে কবে সেই পথে রয় ফিলিস্তিনে বসবাসকারী মোদের দিনী ভাই ঘরে ঘরে পর্দা নিশিমা রয় ফিলিস্তিনে বসবাসকারী মোদের দিনী ভাই ঘরে ঘরে পর্দা নিশি মা বোনেরা মায়ের কলের শিশু আহা বুকটা ফেটে যায়। মায়ের কলের শিশু আহা বুকটা ভিক্ষা চাই ফিলিস্তিনে বসবাসকারী মোদের দিনী ভাই ঘরে ঘরে পর্দা নিশি মা বোনেরা রয় ফিলিস্তিনে বসবাসকারী মোদের দিনী ভাই ঘরে ঘরে পর্দা নিশি মা বোনেরা রয় ওগো প্রভু রা তুমি রহম করো না প্রভু রা রা সোনাম প্রভু রব্বানা রহম করোনা ফিলিস্তিনি সোনামণিদের মারতে দিও না ইজরায়েলদের খতম করো দিয়ে দাও না। ইসরায়েলদের খতম করো দিয়ে দাও পাওনা ইসরায়েলের খেয়ে তাও পাওনা ভাই। ঘরে পর্দা নিশি মা বোনের রায় মায়ের কোলের শিশু আহা বুকটা পেটে যাই মায়ের কোলের শিশু আহা বুকটা পেটে মায়ের কোলের শিশু আহা বুকটা পেটে ওদের জন্য খোদার কাছে আজাদ ভিক্ষা চাই ফিলিস্তিনে বসবাসকারী মোদের ভাই ঘরে পর্দানিসি মা বোনেরা রয় ফিলিস্তিনে বসবাসকারী মোদের দিনী ভাই ঘরে ঘরে পর্দানিসি মা বোনেরা রয় ফিলিস্তিনে বসবাসকারী মোদের দিনী ভাই ঘরে ঘরে পর্দানিসি মা বোনেরা রয়